দর্শক মন্ডলী এবং শ্রোত্রদরের আলোচনা করতে গিয়ে আমরা তার এক অংশ ইতিমধ্যে শেষ করেছি দ্বিতীয় অংশে আমরা এখন আলোচনার প্রয়াস পাব যে রমাদানের কোন রাত্রে যেতে পারে এই যে পাবেন মহান রাত্রি সেটা কখন পাবেন কি পাবেন কখন হতে পারে এই কিছুটা তো সীমাবদ্ধ করে নিয়ে আসতে হবে আল্লাহ নবীর থেকে এই ধরনের কোন হাদিস বা দলিল প্রমাণ আছে কিনা আমি সর্বপ্রথম এ ব্যাপারে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করবো শেখ শাহিদুল্লাহ খান মাদানের কাছে কোন রাতটাই হতে পারে আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লা রাসুল্লাহ আমরা আসলে খুব সংক্ষিপ্তভাবে এর জবাবটি আমরা পেয়ে যাই যে আল্লাহ লাইলাতুল সালাম সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করেছেন তাহলে সেই আল্লাহ রাসুল সালামের কাছেই যদি আমরা জানতে চাই যে কিভাবে কখন লাইলাতুল কাদর পাবো সহিদে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলে দিচ্ছেন তাহারে মিন আল্লাশ্রে আল্লা মিন রান তোমরা রমাদানের শেষ দশকের বেজর আলোকে আমরা বলতে পারি কেউ যদি নিশ্চিত হয়ে লাইলাতুল কাদার পেতে চায় তাহলে তাকে রমদান মুবারকের শেষ দশকের বেজর রাতগুলি অর্থাৎ একুশ তেইশ পঁচিশ পাঁচটি রাত্রি তাকে অনুসন্ধান করতে হবে প্রতি বছর একই রাত্রিতে হয়েছে এমন প্রমাণিত হয় না বরং কখনো হয়তো হাদিসে পাওয়া যাচ্ছে যেটি একুশের রাত্রিতে ঘটেছে কখনো তেইশের রাত্রিতে ঘটেছে সেই হিসেবে এখনো আমাদের এক এক বছর এক এক রাত্রিতে হতে পারে তবে আল্লাহ রসুল সাল্লা নির্দেশনায় আমরা যদি অনুসন্ধান করি তাহলে আশা করি নিশ্চিত ভাবে পাবো তার চেয়ে আরো নিশ্চিত আলোকেই যেমন আল্লাহ রসুল সাল্লাম কিন্তু লাইলাতুল কাদার যেন পাওয়া যায় এজন্যই শেষ দশকে তিনি নিজে কি করতেন শক্ত হয়ে মজবুত হয়ে নিজেকে প্রস্তুত করে নিতেন এবং শেষ দশকের রাত্রিগুলিতে তিনি জাগরণ করতেন তার পরিবারকেও জাগাতেন বরং আয়াসার্লাহ আল্লাহ রসুল রমজানের শেষ দশকে যত তিনি বেশি আবাদতের জন্য চেষ্টা যেটা রমজানের প্রথম দুই দশকে এত করত তিনি তাহলে এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে আমি সে দীর্ঘ যাচ্ছি না আল্লা রসুল সাল্লামকে বলেও দেওয়া হয়েছিল যে অমুক রাত্রিটিতেই লাইলাতুল কদর যেটাও সহি হাদিসে এসেছে তিনি সংবাদ দেওয়ার জন্য মসজিদে আসতেছেন এটার পিছনে একমত হলো এই যে আমরা যেন আরো বেশি বেশি আল্লাহর আবাদত করার সুযোগ যদি কিছু যোগ করার থাকে এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন এসে থাকে লাই যদি শেষ দশকের বেজরাতিতে হয়ে থাকে তাহলে এই বেজরাত্রিটা কোন দেশের চাঁদের আলোকে হবে কারণ পৃথিবীতে চাঁদ হয়তো বিশেষ করে আমাদের দেশে দেখা যায় একদিন পরে বা দুই দিন পরে হয়ে থাকে এক্ষেত্রে কি মহান রব্বল আলমিন যারা আগে চাঁদ দেখেছেন তাদের একটা রাত্রিতে দিবেন আর আমাদের আকরাতি রাতিতে তাহলে আমরা যদি ধরে বেজর রাতিতে হবে কোন রাত্রিতে হবে চাঁদ্রেস্টের তোমরা লাল কাদার তালাশ করো এক্ষেত্রে বলবো যেহেতু চাঁদ দেখার ব্যাপারটা নিয়েও একটা সমস্যা থেকে যায় কাজেই আমরা বলবো শেষ দশক পুরোটাই আমরা চেষ্টা করব এবং এই দশকে আমরা আটটা জিনিস যেটা আমরা দেখবো যাতে করে পরিপূর্ণ আমাদের আমরা পেয়ে যাই মহানবুল্লাহ আলমিনের কাছ থেকে এটা আমাদের আহ দর্শক শ্রোতাদেরকে আমরা ফিরে আসবো এই ব্যাপারে যদি বললেন আসলে মহান আল্লাহ লাইলাতুল কদরের ঘোষণা করেছেন সেই লাইলাতুল কদর ভিত্তিতে শেষ দশকে লাইলাত্রির কথাও আছে মহান আমাদের এটা আল্লাপাক রহমতের ঘোষণা লালাতুল কদর আল্লাপাকের একটা দৃষ্টি একটা রহমতের দৃষ্টি এবং আল্লাহ পাকের একটা অনুমোদন যে আমি এই রাত্রে সব দান করব। যে আমাদেরকে বঞ্চিত করবেন না প্রত্যেক দেশেই যদি আল্লাহ সেই দেশের বাজোরা হিসেবে নিয়মত দিতে চান বাধা নাই নির্ধারণ করে দিতে তাতে দিন কোন দেশে জোর হবে কোনোদিন কোন দেশে ওই দিনে বেজোর হবে সূত্র প্রত্যেক দেশের জন্যই জোর বেজোর প্রযোজ্য আজ থেকে পঞ্চাশ বছর একশত বছর আগে জানতাম না সৌদি আরবে চাঁদ কবে ওঠে আর কবে ডুবে আর শরীয়ত তেরো বছরের জন্য অপেক্ষা করে নাই তেরোশ বছর পরে আসার পরে টিভি আবিষ্কার হবে তারপরে মানুষ শরীয়তের উপর শুদ্ধ আমল করা শুরু করবে না শরীয়ত সহজ সরল যে দেশের যখন যেভাবে চাদ উঠবে সেই হিসাবে যেতেন জোড়া হবে সেই হিসাবে যেতেন বেজোড়া হবে সেইভাবে আল্লাহ পাক এটাকে ওইভাবেই রেখে দিয়েছেন ইনশা আল্লাহ আজিজ আমাদের দুশ্চিন্তার কোন প্রয়োজনই নেই আমি এখন শেখ আমানুল্লাহ মাদানির কাছে ফিরে আসবো তা দিয়ে তোমার কি তুমি প্রস্তুতি কতটুক নিয়েছো লাইলাতুল কদর কাদের আমরা খোঁজার চেষ্টা করবো এখন এবাদতের মধ্যে আমাদের যেটা শরীয় সম্মত এবাদত হয়তো তারিহ কিংবা হয়। একটা সম্মানিত রাত্রি তাকতে আমরা কি বুঝতেছি তাকদীর কি জিনিসটা কি আল্লাহ বা কি ধরনের কাদর করেন এই দিন আসলে তাকদীর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং ইমান রাত্রিতে কি সেই তাকদিরের কোনো কিছু ঘটে থাকে কি না এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসের আলোকে বিজ্ঞ আলিম সমাজ তারা তাকদির কে কয়েক ভাগে ভাগ করে থাকেন তার মধ্যে একটা বলেন যে তাকদীর একটা আগেই যেটা মানুষ সৃষ্টি হওয়ার মূলত পঞ্চাশ হাজার বছর যেটি সই হাদিসে এসেছে আল্লাহ রবী আলমী তাকদীর সব নির্ধারণ করেছেন এরপরে সেটি প্রতি বছরেই আবার লাইলাতুল কাদের রাত্রিতে সেটাকে এটাই ঘটে থাকে সাধারণত রাত্রিতে জি এটাই আমরা কি আগে যে কাবলা সংবাদলেন আং তুমিনা বিহিহি ও কুতুবিহি ওখরে আমরা ছোট্ট একটি আবার আমাদের এলমি আলোচনায় ফেরে আস হয়ে নশাল্লাহ সে পর্যন্ত আপ্রা অপেক্ষা করন।ই্ আবেজা হাকেম আললা আজানাইনেই কমল মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর পথে না সর্বশ্রেষ্ঠ বাণী तहिद प्रति मानवतार कल्याण কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় আপন সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লু সাল্লামের মণিমুখা थम खंड इलम अध्याख्यार Welcome O oh Ramadan. Ramadan holo rohomoter mash. Sehri, Iftar, Tarawih, Lailatul <laughs> Qadar, Eid al-Fitr erokom aro onei kaj je gulo Nabi Muhammad sallallahu alaihi wasallam korechen ei pobitro Ramadan mashe. Ami thakbo apnader sathe ei Ramadan masher prottekta din. Ramadan holo karo folproshu aro beshi puraskar moy. Amar sathe thakun ei pobitro रमजान जर संगे टी वरकत सारा विश्व टी सम्मानित दर्शक श्रोतृमंडली शेख शहीदुल्ला मदानी साहेब একটা সম্মানিত রাত্রি তাকতে আমি কি বুঝতেছি তাকদীর কি জিনিসটা কি আল্লাহ কি ধরনের কাদর করেন এই দিন আসলে তাকদীর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং ইমান এর একটি অন্যতম রোকন বা স্তম্ভ হল তাকদির সেই তাকদিরের প্রতি অবশ্যই প্রতিটি মমিন মুসলিমকে ইমান আনতেই হবে না হলে তার ইমান কখনো পরিপূর্ণ হবে না এখন সেই তাকদির লাইলাতুল কাদারের রাত্রিতে কি সেই তাকদিরের কোনো কিছু ঘটে থাকে কি না এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসের আলোকে বিজ্ঞ আলিম সমাজ তারা তাকদির কয়েক ভাগে ভাগ করে থাকেন তার মধ্যে একটা বলেন যে তাকদীর একটা আগেই যেটা মানুষ সৃষ্টি হওয়ার মূলত পঞ্চাশ হাজার বছর যেটি সই হাদিসে এসেছে আল্লাহ রবাহ আলমী তাকদীর সব নির্ধারণ করেছেন এরপরে সেটি প্রতি বছরই আবার লাইলাতুল কাদের রাত্রিতে সেটাকে এটাই ঘটে থাকে সাধারণত রাত্রিতে এটাই আমরা হাত ধরতের টা কি আগে যে কাবুল তিনি আনিলি ইমান ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন তিনি বললেন আং উমিনা বিহি ও মালা ইকাতি ও কুতুবিহি ও রসুল আখরে কাদরে এখানে আরও গুরুত্ব দিয়ে বললেন যে এগুলির প্রতি পাঁচটার প্রতি ইমান একেবারে বলে আসলেন শেষে আবার বললেন তুমি আরও ইমান আনবে তাকদিরের ভাগ্যের ভালো মন্দের প্রতি তাই মানুষের জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে থাকে এগুলি সব মূলত আল্লা রাবুল আলমিন মানুষের গতিবিধি অনুযায়ী নির্ধারণ করে রেখেছেন সেই নির্ধারণের আলোকেই ঘটে থাকে এখানে তাকদিরের কয়েকটি বিষয় রয়েছে কয়েকটি স্তর রয়েছে সেই স্তরগুলি আমাদের একটু জেনে নেওয়া ভালো হবে তা হলো যেটি বলা হয় যে তাকদীর কোরআন এবং হাদিসের আলোকে এর চারটি স্তর রয়েছে প্রথম হলো পৃথিবীতে যা কিছু ঘটেছে ঘটছে ও ঘটবে সব আল্লাহ যেটা না সব কিছু আল্লাহ সুবাহের মাঝে জ্ঞানের মাঝে সব রয়েছে তিনি সব জানেন যেটা এখন ঘটেনি আরো একশ বছর দুই বছর পরে হয়তো ঘটবে সব কিছু আল্লাহ রব্লা আলম জানেন এটা হলো প্রথম একটা বিষয় দ্বিতীয় হলো ও কিতাব আতুহু আল্লাহ রাবুল্লাহ আলামিন যেগুলি পৃথিবীতে ঘটবে ঘটছে ঘটবে সবগুলি তিনি জানেন সেই অনুযায়ী সেগুলিকে লাউহে মাহফুজে লিখে রেখেছেন আল্লাহর তৃতীয় হল ও এরাদ আতুহু ও মাসি আতহু পৃথিবীতে যেগুলি ঘটার বিষয় সেগুলি আল্লাহ রবুল্লাহ আলামিন জানেন সেই অনুযায়ী লিখে রেখেছেন এরপর এই বিষয়টাকে বাস্তবে প্রকাশ বা বিকাশ ঘটার জন্য যখন আল্লাহ রবুল্লাহ আলমিন ইচ্ছা করেন সেই অনুযায়ী সেটা হয়ে থাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে তাই তৃতীয় বিষয় হলো এই তাকদীর অংশ চতুর্থ হলো ইচ্ছার পরে আল্লাহ রা আলমিনের বিষয়টা যেহেতু অনেকের কাছে অস্পষ্ট ভাগ্যের ব্যাপারটাকে আরো দুটা ভাগ আমার মনে হয় সেটা হলো যে আপনার কাদার কাউনি এবং কাদার সেরে একটা সৃষ্টিগত নির্দিষ্ট মানে ই করা নির্ধারণ করা একটা হলো কি শরীয়তগত নির্ধারণ করা তো মহানবুল আলমীর সৃষ্টির যেটা তকদির সেটা কিন্তু ভালোমন্দ মন্দ দুইটাই করেছেন একজন মানুষকে যেরকম দয়া করার ক্ষমতা দিয়েছেন ওই লোকটা আবার একজনের পরে পাশান হওয়ারও ক্ষমতা দিয়েছেন তবে শরীয়তে যখন বলবো স্যারে এই যখন তখন কিন্তু খারাপটাকে হারাম করেছেন আল্লাহ চান না ভালোটাকে তিনি চান এই জন্যে কেউ যেন না মনে করে যে খারাপ কিছু করে ফেললাম এটা আমার ভাগ্যে ছিল তাই করেছি কারণ আল্লাহ আপনার ভাগ্যে লিখে দিলেও তিনি চান না সৃষ্টি করলেও কাউনি ভাবে সের এইভাবে কিন্তু ভালোটা করার ইতি করার আপনাকে ক্ষমতা দিয়েছে এবং নবীর রসুল যত কিতাব এজন্য যে ভালোটা করো মন্দটা ছাড়ো এই কেউ যেন আমরা তকদির দিয়ে নিজের কোন খারাপ কাজকে চালিয়েতে চেষ্টা না করি বরং ওমার ফারুক চোরের হাত কাটার নির্দেশ করলেন তো বললেন আমির উন্নয়ন মানে মোবার চেঞ্জ হবে না এটা আর মোয়াল্লিশ যেমন মনে করেন আত্মীয়তা বন্ধন ভালো রাখলে বয়স বাড়ে এইভাবে কিছু হাত এসে আমলের কথা এসেছে তো এই ক্ষেত্রে কি যে সেটা মোহাম রব্লা জানেন বিস্তারিত আমরা না বলে না এটুকু আমরা বলবো দর্শক মন্ডলীকে যে বিভ্রান্ত যে আমরা না পড়ি তাক ব্যাপার নেই আরেকটা আয়াতি রহমান আর এই যে সুরা মধ্যে কি কোন মিংলা আছে না দুটোর কি ব্যাখ্যা পার্থক্য কি হতে পারে দুইটা সম্পূরক এটা কোনো দুই আনজাল না হো আছে সেখানে আঞ্জাল না হোটা আর না। যে রাত্রে আল্লাহ করেছেন সেই রাত্রে আল্লাহুল মুবারকা বলেছেন নাবারকা ইন কুনামীন যে একই রাত্র যে রাত্রে আল্লাহ পাক কোরআন করিম নাজিল করেছেন এখানে লাইলে মুবারকা বলেছেন ওখানে লাইলে এর দ্বারা शम्दा शम्दा तो एक के एक के सी, एक आयत बोझा जा कदर मानी तकदीर न मा, कदर मानी सम्मान जेहेत लाल मुबारकाने ला ललेलतु मुबारका से हिसाब से मुबारका लाइल जो कदर प्रथम एक कथा रखा दरकार लिपिबद्ध कर लफुदे আমরা যে বলি কপালের লিখন ললাট লিখন এটা কিন্তু হিন্দুদের পরিভাষা সম্পূর্ণ এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করা উচিত তো পাক যে সার্বিক তাকদির লিখেছেন আমরা তাফসির থেকে যা বুঝতে পারি ফিহা হাইফ রাকু আইফ সালু এক বছরের জন্য আলাদা আলাদা তাকদির একসাথে রাখা প্রত্যেক বছরের বাৎসরিক যেই বাজেটের যে অংশটা ওটা ফেরেজ হাতে সফর অর্পণ করা হয় ইউফ রাকু এক বছর পরিচালনা করেন আর সেটা ঘটে থাকে ওই লাইলাতুল কাদারের রাত্রিতে আচ্ছা তাহলে বোঝা গেলা দোকানের মুবারক রাত এবং কাদারের একই এবং লাইলাতুল কাদার দুটো একই কোনো পার্থক্য নেই মূলত আসলে আজকে প্রচলিত সমাজে লাইলাতুল মোবারকা দিয়ে নেবানকে যেটা কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং বলেন যে এই রাত্রিটি আসলে এটি পুরাপুরি করোধী হয় এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেগুলিরও বিরোধী হয় এবং সাহাবাই কেরামগন থেকে লাইলাতুল কাদার বা মুবারাকার যে ব্যাখ্যা সেগুলিরও বিরোধী হয় কারণ আমরা যদি করানেই একটু খুঁজে দেখি তাহলে এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন লাইলাতুন মোবারকাতুন বরকতময় রাত কিন্তু বরকতময় রাত্রিতে কর নাজিল করেছেন বরকতময় রাত্রি কখন কোন মাসে সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন এর লোকের দেননি বরং সুরা কাদারে লাইলাতুল কাদার আর রমাদান মাসেই রয়েছে ব্যাখ্যা করে দিচ্ছে যেটা হলো রমজানে সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম আমাদের আলোচনার মাধ্যমে বিশেষভাবে মহিমান্বিত সম্মানিত হয়েছে এই মাসেরই শেষের ১০ দিনের কোন একদিনই কোরআনিকালী অবতীর্ণ হয়েছে এবং বেজোরা রাত্রিতে এটা তো বুঝতে বলা যায় অবতীর্ণ হয়েছে ক্ষমা করে আমরা আরো জানতে পারলাম যে লাইল কাদের কিছু আলামত আছে সেগুলা যদি আমরা তালাশ করতে বলা হয়েছে সেই রাত্রিতে আমরা এবাদত করতে পারি ঘমের গভীরে কিংবা অন্য কোন অশ্লীল বা অনুষ্ঠান দেখে যেন আমরা রাতটা নষ্ট না করি হায় আলফে সাহার হাজার মাসের চিত্র উত্তম রাত্রে এই ফজিলত যেন আমরা পেতে পারি যা করব এবাদত তা যেন কোরআন অনুযায়ী এবাদত করার করুন। দুনিয়া আমাদের কল্যাণ করে হোক আখেরাত আমাদের কল্যাণ করে হোক আপনাদের সবার কল্যাণ কামনা করে মঙ্গল কামনা করে আমরা আজকের এই লাইলা কাদর শীর্ষক আলোচনা أكامي شكورتي وآخرة دعوانا عن الحمد لله رب العالمين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 जकत पाठाते আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায়। সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রাত সকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশে বাংলায়